प्रथम बुनियात द्वित बुनियाुसरत हिजरत ए नुसरत बंधन এটা জমিনের মধ্যে আল্লাহর দিন কায়ম হওয়ার পিছনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ধারণা রাখি আমরা আল্লাহ রসুল সাল্লাহ হিজরতের ইতিহাস আমরা জেনে থাকি পড়ে থাকি শুনে থাকি হিজরতুল নবী আল্লাহরের হিজরতখ থেকে তাৎপর্যময় গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাপুল এর কুব্রতে সবকিছুই সম্ভব কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এ কথা বলা যায় নবীজি যদি সেদিন নিজের পবিত্র জন্মভূমি আল্লাহর দিন আমরা পেতাম না আল্লাহর কুদ্রতের কথা ভিন্ন কিন্তু বাহ্যিক ভাবে বলা যায় যদি তারা তাদের দেশ তাদের মাতৃভূমি ইমান এবং ইসলামের ভালোবাসা নিয়ে সোনার মদিনার দিকে যদি হিজরত না করতেন তাহলে হয়তো ইসলামের ইতিহাস ভিন্ন হবে লিপ্ত হতো মন্ত্রামী তাই করা যায় যেদিন থেকে আল্লাহর হিজরত করলেন কোরবানির সমস্ত নজরানা পেশ করেছেন মেহনত এবং মুজাহাজার সবটুকু তিনি উজাগ করে দিয়েছেন কিন্তু এরপরেও মক্কা স্থানীয় লোকজনদের অসহায়তায় আল্লাহর তারপূর্ণ রূপে হিজরত করে চলে গেলেন এই হিজরতের পর থেকে ইসলামের ইসলামের পালে হাওয়া লাগলো ইসলামের পালে সুবতা লাগলো ইসলাম দিনে দিনে ছড়িয়ে পড়তে আরম্ভ করব। সোনার মদিনার ঘরে ঘরে ইসলাম প্রবেশ করলাম আরম্ভ করব মাত্র দশ বছরের ব্যবধানে আল্লাহ পয়গম্বর যখন সোনার মদিনা যশম মাসে রবিআপাল করেন তখন শুধুমাত্র মক্কা এবং মদিনাই নয় শুধুমাত্র হিজাদের পবিত্র ভূমি নয় বরং প্রায় সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকায় আল্লাহ হয়েছিল বর্গমাইল এলাকায় শান্তির সুবতাশ প্রবাহিত হয়েছিল সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকায় মানুষে মানুষের ভাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ এই জমিনের মধ্যে মানুষের অধিকার মানুষের মত করেছিলাম আর সোনার মদিনার সাহাবা কালাম আউস এবং আশ্রয় দিয়েছিলেন এক ভূখণ্ড থেকে মুসলমান হিজরত করেছিল যাদের এলাকায় হিজরত করেছিলেন সেই এলাকার মুসলমানরা তাদেরকে বরণ করে নিয়েছিলেন তাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে গুলোকে করে দিয়ে মুহাজীনদেরকে তারা আগুন করে নিয়েছিলেন দিয়েছিলেন, চেয়ে সম্পদগুলোকে ভাগ করে মহাজের জন্য অর্ধেক উৎসর্গ করে দিয়েছিলেন নিজেদের ঘরগুলোকে গুলোকে বিভক্ত করে অর্ধেক ঘর মহাজের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন নিজেদের সম্পদ বিভক্ত করে অর্ধেক উৎসর্গ করে দিয়েছিলেন এমনকি নিজেদের সবকিছু নুসরতের মাধ্যমে বিশ্ব ইতিহাসে মানবতার এক জনন্ত্রী কায়ন করেছিলেন দৃষ্টান্তহীন এক ইতিহাস তৈরি করেছিলেন এক ইতিহাস তাদের দ্বারা রচিত হয়েছিল সেই নুসরাত এবং হিজরতের ইতিহাসের মাধ্যমে পরবর্তী দশ বছরের পৃথিবীব্যাপীতের প্রেক্ষাপট তৈরি হয়েছে মোতারাম হিজরত আল্লাহরের যুগে যেমন ছিল কোরআন এবং হাদিসের আলোচনা করলে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় আল্লাহীর কেমন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে আল্লাহ নবীর দুনিয়া থেকে চলে গেছেন কেমন পর্যন্ত নবীর আদর্শ থাকবে আল্লাহর কয় নম্বর দুনিয়া থেকে চলে গেছেন কেমন পর্যন্ত নবীর সুমাসিন্দা থাকবে আর সেই হিসাবে কোরআন আদর্শের ভিত্তিতে পর্যন্ত হিজরত এবং যারা আল্লাহর উপর ইমান গ্রহণ করল যারা আল্লাহর পথে জিহাদ করলো প্রয়োজনের ক্ষেত্রে বরণ করে নিলা তাদের মায়া আমার ভালোবাসা দিয়ে আশ্রয় দান করলো আল্লাহ করান বলতেছি কাহুল একমাত্র একমাত্র তারাই হলো খাটিয়ার সঠিক মুসলমান তারা প্রয়োজনের ক্ষেত্রে যখন তারা প্রবেশ করে তখন সেই ভূখণ্ডের যে সমস্ত মুসলমানরা মহাজেবদেরকে আপন করে নেয় হৃদয়টা উচ্চার করে দিয়ে তাদের জন্য ভালোবাসা টুকু তাদের জন্য উচ্চার করে দেয় তাদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদের জন্য নিজেরা ত্যাগ আর এই সংকুচিত হয়ে থাকে কোরআনের ভাষায় বলতে গেলে তারা গোষ্ঠিন কাল সাদার হতে পারে না তারা মুখে গুমিনের পরিচয় দিলেও তাদের পরিচয় প্রকৃত হলো তারা মুনাফি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ভাবে হতে পারে আর এই সমস্ত হিজরত গুলোকে সামনে আনলে আল্লামা মা রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত বিখ্যাততা গ্রন্থের মধ্যে হিজরতের পাশ উল্লেখ করেছেন তবে সেই পাঁচ প্রকারকেও আরো সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে তিন প্রকার প্রকার করে দিয়েছেন এক নম্বর হিজরত ছিল সেই হিজরত যখন কোন ভূমি কোনো মুসলিম নারী বা পুরুষ এমন কোনো ভূখণ্ডে থাকবে এমন কোনো এলাকায় থাকবে যে এলাকায় থেকে সে আল্লাহর বিধান পালন করতে পারে না যেই এলাকায় থেকে সে আজান দিতে পারে না উচ্চস্বরে যে এলাকায় থেকে সে আল্লাহ বিধান করতে পারে না যেই এলাকায় থেকে জামাত পায়ন করতে পারে না যেই এলাকায় থেকে ইসলামের জরুরি বিধিবিধানগুলো পালন করতে পারে না কোন ইমানদার যদি এমন এলাকায় পড়ে যায় তখন সেই এলাকা থেকে এমন এলাকায় হিজরত করে যাওয়া খরচ যে এলাকায় গেলে তার পক্ষে আল্লাহ বিধানগুলো পালন করা সম্ভব হয় এটা প্রকার যে করার মাধ্যমে এবং ইসলামের জরুরি বিধানগুলো যেখানে পালন করা যায় সেই এলাকায় চলে যাওয়া মোকারা মাহরিন নিজের দেশকে ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে নিজের মাতৃভূমি ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে নিজের জন্মভূমি কেও ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে তবে শুধু ইসলাম ভালোবাসায় শিক্ষা দেয়নি সেই সঙ্গে শিক্ষা দিয়েছে। দেশকে কিন্তু যখন তোমার দেশ তোমার জন্মভূমি তোমার মাতৃভূমি তোমাকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে তখন সে আল্লাহর জন্য দেশ জন্মভূমি মাতৃভূমির মায়া ত্যাগ করে এবং এই হিজরতের ফজিলত সীমাহীন একদম সাল্লাই এক হাদিসের মধ্যে করেছেন যারা আল্লাহর পথে হিজরত করবে দংশন করবার কারণে তাদের মৃত্যু ঘটে অথবা কি যদি স্বাভাবিক হার্ট অ্যাটাক করেও তাদের স্বাভাবিক মৃত্যুও ঘটে হিজরত করতে গিয়ে যারা মৃত্যু করবে নিজের ঘর থেকে এক কদম হিজরতের সঙ্গে যে ভূখণ্ডের দিকে হিজরত শুরু করলো সেই ভূখণ্ডের দিকে যদি সে নাও পৌঁছতে পারে আল্লাহর কোরআন ঘোষণা করতেছে আমার আল্লাহ পাক আব্বুর মহাজের হিসেবে তার জন্য পরিপূর্ণ দান করবেন নিজে একা একা চম্বার সামর্থ্য তার নাই যখন আল্লাহ কোরআনের মধ্যে আয় আত্মাতিল হলো যে যে সমস্ত ইমানদার তারা দারুল হরকের ভিতরে যে আল্লা পাক আব্দ আলমিন শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে হিজরত না করবার জন্য পারমিশন দিয়েছেন তারা কারা الا المستعافين من النجال والنساء والفلدان الذين لا يستطيعون حيلةً ولا يهددون سبيلاً جد shouting يق how powerful الذين الا المستعافين من النجال والنساء والفلدان الذين لا يستطيعون حيلةً ولا يهددون سبيلاً তাদের হিজরত করবার কোনো উপায় নাই হিজরত করবার নাই কেবল আর কারোর জন্যই তাদের জন্য হিজরত করা ফরজ এই আয়াত যখন নাতিল হলো কোন রেবায়তের মধ্যে ওনার নাম উল্লেখ করা হয়েছে বসে থাকার অনুমতি আছে আমার তো উপায় আছে আমি যদিও নিজে চলতে পারি না কিন্তু আমার তো যুবন যুবক ছেলে আছে কাজে আমি তো তাদের উপর ভর করে হিজরত করতে পারি এই কথা বলে তিনি যাত্রা শুরু করলেন মদিনা পর্যন্ত পৌঁছতে পারেননি মাত্র পৌঁছেছেন মক্কা থেকে অল্প কিছু দূরত্বে গদিনা পর্যন্ত পৌঁছতে পারেননি কিন্তু তার হিজরত পরিপ না সে মদিনা পর্যন্ত পৌঁছতে পারল না তার জন্য তারা দুঃখ এবং আশ্বাস প্রকাশ করতে আরম্ভ করবেন যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হলো হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খাতার মধ্যে আর একজন স্বামী হাজর মক্কা থেকে হিজরত শুরু করবেন হামসার দিকে হামসা পর্যন্ত পৌঁছতে পারেননি করতে সাপ করলেন যে না যে আল্লাহ যে বান্দা আমার যে উন্মত আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নিজের স্বদেশ ভূমি করলো জন্মভূমি ত্যাগ করলো, মাতৃভূমি ত্যাগ করলো না মৃত্যু বরণ করুক যেভাবে তার মৃত্যু হোক না কেন খোঁজার দরবারে সে পূর্ণাঙ্গ মহাজের হিসেবে তার পরিপূর্ণ হিজের স্বভাব লেখা হবে মহাজীন আজকে এই মিডিয়ার প্রচারণার যুগে আমাদের বক্তব্য সারা পৃথিবীতে চলে যায় বিভিন্ন নিপীড়িত নির্যাতিত নির্যাতিত নারী আর পুরুষের কর্মগ্রহে পৌঁছতে পারবে আমরা তাদেরকে আশ্বাসের মানে শোনাতে চাই আমরা তাদের হৃদয়ের মধ্যে এই সন্তনার পানি শোনাতে চাই শরীর সমাধি ঘটেছে অথবা বঙ্গোপসাগরে এই উত্তর তরঙ্গের মধ্যে যারা ভেসে গেছে ভয় নাই চমাচের কোনো নাই জমাচারের কোনো সামনে তোমরা মাথা মাত্র করো নাই মুসলিম তোমাদের নিয়ে গৌরব করে তোমাদের হি ছিল বলে একদিন যে না মুমিনের জন্য সেই এলাকায় থাকার বৈধতা নেই বরং সেই এলাকা ছেড়ে এমন এলাকায় তাকে চলে যেতে হবে যেখানে গেলে আল্লাহর দিনের দীন তার পক্ষে পালন করা সম্ভব হিজরতের দ্বিতীয় প্রকার হলো অনেক মানুষ এমন এলাকায় থাকে আন্ডার ওয়ার্ল্ড এর সাথে জড়িয়ে পড়েছে অথবা বিভিন্ন ধরনের নেশা এবং নেশা চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে এই ধরনের মাদক সেবী নেশাকারীদের চক্রের সঙ্গে তার পুরাতন দিনের হিরোইনজি সাধীরা তাকে তার পুরাতন দিনের মাদক সেবী বন্ধুরা তাকে আবার কেড়ে নিয়ে যায় তাকে মাদকের দিকে আবার তাকে কেনে নিয়ে যায় ইয়াপা খাওয়ার জন্য আবার তাকে টেন নিয়ে যায় গাঁদা সেবন করবার জন্য অথবা তাকে টেনে নিয়ে যায় করবার করবার জন্য চাঁদাবাজি কোনো ব্যক্তির বিদয়ের মধ্যে যদি দিকে রুজু করবার ভালো হয়ে যাওয়ার বাসনা এবং আকাঙ্ক্ষা জাগ্রত হয় তখন তার জন্য ওই এলাকা থেকে হিফিরত করে এমন এলাকায় চলে যাওয়া জরুরি যেই এলাকায় গেলে তার এই অন্ধকার জগৎ থেকে সে মুক্তি পাবে যেই এলাকায় গেলে তার এই সব হতে চায় কিন্তু বন্ধু বান্ধবদের এবং তার এই অসৎ সহচকদের তাদের পালনায় এবং তাদের তাদের কারণায় এবং তাদের উস্কানিতে হয়ে থাকতে পারে না চলে যাও তোমার ওই বাড়িওয়ালা হিসেবে অপরাধীর এলাকায় থাকবার দরকার নাই ভাড়াটিয়া হিসেবে ভালো মানুষদের সহপতি থাকো ভালো মানুষদের কাছাকাছি থাকো ওই এলাকায় এমন ছিলেন এমন এক লোক যে পৃথিবীতে কোনো অপরাধ নাই যে অপরাধ সে করে নাই যত ধরনের অপরাধ ডাকাতি চুরি মাস্তারি হাইজাক তারপরে নানা ধরনের ফুল খারাবি। এবং মাদক সেবন থেকে শুরু করে সমস্ত অপরাধ হবে যদি মৃত্যু এসে যায় খোদার কাছে গিয়ে জবাব কি দিব ভয়টা অন্তরের মধ্যে বক্তারা মাদরিন অপরাধী ছিল সে ভয়ঙ্কর তারাটা জীবন তার পাপের মধ্যে কেটেছে অন্যায় এবং অপরাধের মধ্যে তার অপরাধের মাত্রা হলো যে সে অন্যায় ভাবে নিরাপরাধ মানুষ খুন করেছে নিরানব্বইটা কয়টা মানুষ নিরানব্বইটা নিরানব্বইটা মানুষ খুন করেছে সে যে ব্যক্তি নিরানব্বইটা নিরাপরাধ মানুষ খুন করতে পারে কি পরিমাণ যে নিরানব্বইটা মানুষ খুন করতে পারে অন্যান্য আছে হত্যা করবার পর অন্যান্য অপরাধ সেই পরিমানে করবার পর হঠাৎ তার অন্তরের মধ্যে জাগ্রত হলো যে আমার তো সব পথে ফিরে আসা দরকার না হলে যদি মর যাই যায় অবস্থায় তাহলে আমি কি জবাব দিব এই অভিব্রদিতার অঞ্চলের মধ্যে আসবার সঙ্গে সঙ্গে এখন সে জানতে চাইতে জানার মধ্যে পয়দা আগ্রহ এখন যদি আমি জীবন হয়ে তাহলে আমার সায়ানের এই সকল ক্ষমা হবে কিনা এটা হলো তার নিজের সন্দেহ এত অন্যায় এত অপরাধ কি ক্ষমা হয় তো সে খুঁজতে আরম্ভ করলো খুঁজতে খুঁজতে পাইলো একজন পান্ডিওয়ালা বড় আল্লাহওয়ালা দুদর্গ মানুষ আবেদ জাহেদ কিন্তু এলেম নাই বড় বুজুর্গরি মাথায় দিছে গিয়ে জিজ্ঞাসা করছে হুজুর আমি যদি এখন ভালো হয়ে যাই আল্লাহ কি আমাকে মাফ করবেন তো হুজুর তোরে ভালো করে চিনে পাখরি বালা হুজুর যত অপরাধ আল্লা তোমার মতো অপরাধের মাপ পাওয়ার কোন সুযোগ নাই লোকটা এই কথা শুনে আরে এই পাতিওয়ালা কথার ভাব ভঙ্গি থেকে মেজাজ খারাপ হয়ে গেছে চিন্তা করলো মাপ পাওয়ার যেহেতু কোনোট ভিতর থেকে তরকারিটা বের করে কল্লা উদয় দিয়ে একশো হত্যাকাণ্ড হওয়ার পরেও আবেদ আর জাহেদ দেখলেই হবে না শরীয়তের হুকুম যদি তোমাকে জানতে হয় তোমাকে হতকালি কলামায় কালামের দ্বারস্থ হওয়াই লাগবে তুমি অনেক বড় বুজুর্গ হতে পারো অনেক বড় জাহেদ হতে পারো আর একবার দ্বারস্থ হতে হবে তুমি করতে করতে অনেক বড় দায়ী হয়ে গেছো অনেক বড় মুরব্বী হয়ে গেছো অনেক বড় মুরব্বী হতে পারো অনেক বড় তুমি দায়ী হতে পারো কিন্তু শরিয়তের হুকুমের ব্যাপারে আল্লাহ দিনের ব্যাপারে তোমাকে শরীয়তের এরেন যাদের পক্ষে থাকবে তারাই হলো দিন এবং ইসলামের সঠিক রাহবান এবং সঠিক জিন্নার কাজ এই লোকটা খুঁজতে আরম্ভ করলো আরেকজন লোক তার কাছে গিয়ে সে কোনো সন্ধান পায় কিনা আমার জন্য পরিত্রাণ পাওয়ার মা পাওয়ার ক্ষমা পাওয়ার কোন সুযোগ আছে কিনা মোখারাম আল্লাহ আলম ছিলেন আসমানি কিতাবের যার বুকের মধ্যে ছিল দিকে শরীয় আসতে চাই তিনি তাকে বললেন যে অপিষ্ঠ যতই তুই পাপ করিস না কেন আরে তুই কেন তার পৃথিবীর মানুষ পৃথিবীর শুরুরগ্ন থেকে আজ পর্যন্ত যত অন্যায় করেছে যত অপরাধ করেছে যত পাপ করেছে তারা সকলে মিলে যত অন্যায় এবং যত পাপ করতে পারবে আমার আল্লাহ এক মুহূর্তে সমস্ত অপরাধ জমা করতে পারেন ইন্দ হু নজমিয়া বাজা হাচি হসতি তু বাজা সদ বার গর তো বে কাসি হে হে বাজা বাজা আমি আর তুমি তাম জীবন জুড়ে যত অপরাধ করতে পারি আল্লাহর নামের হাজারবার করে বলতে পারি আমার সমস্ত পাপ গুলো তামিবীর সমস্ত মানুষের অপরাধ আমার আল্লাহর দরিয়ার লোকটা চিৎকার করে বলে যদি আল্লাহেন এক শর্তের কথা বলেন কেন হাজারটা শর্ত যদি পূরণ করতে রাজি আছি মাত্র আমি জানতে চাই আমার অপরাধ এবং অন্যায় করি, সেই এলাকাটা ছেড়ে দিয়ে তোকে ভাল বুদ্ধের এলাকায় চলে যেতে হবে যে এলাকায় গেলে দিনের মেহনত চলে তোমার অপরাধের আকরা বাদ দিয়ে টঙ্গি পাশে তোমার বাড়ি করতে হবে ইসলাম তাদের সহপথে তুমি চলে যাও আর কিছু লাগবে না এক সপ্তাহে আল্লাহ তোমার গুণ করবেন লোকটা গুণ হওয়ার কথা শুনে সে উদ্গ্রীব হয়ে করলো সঙ্গে সঙ্গে পবিত্র বোকারী এবং মুসলিম ছেলেগুলা আদিষের পিতাগুলোর মধ্যে লেখা হয় বিশুদ্ধ সমাজের মাধ্যমে বর্ণিত আমরা কয়েক বর্ণিত ঘটনা লোকটা রাখা করলো ভালো এলাকার দিকে এখনো পর্যন্ত অর্ধেক পথ সে অতিক্রম করতে পারে মৃত্যুর তার বাসী বেজে উঠল তার জীবনের হায়াত ফুরিয়ে আসলো ফালায়স্তা মৃত্যু যখন চলে আসে হিটকের জন্য অপেক্ষা করে না গেল। মাথা চক্কর দিল মাথা ঘুরিয়ে জমিদের মধ্যে পড়ে গেলিসের কিতাবের মধ্যে লেখা হয় লোকটার মাথা চক্কর দিয়ে জমিনের মধ্যে মৃত্যু যখন ছটফট করতেছে তখন তার হৃদয়ের অবস্থা হলো এই আমাকে তো মাছ পেতে হবে কিন্তু জীবনের শেষ শক্তিটুকু সে ব্যয় করে বুকের উপর দিয়ে আরো কয়েক কথা সামনের দিকে অগ্রসর হয়ে গেল মৃত্যুর সময় যখন তার হাজির যানব্জ করে নেছে আপনারা এখানে এসেছেন কেন এই লোকটা তো ভালো হয়ে গেছে আর ওই সকল ভয়ঙ্কর রূপ ধারণকারী দুদল ফেরেস্তার মধ্যে বিতর্ক হয়ে গেল ফবে কে বিচার চলে গেল আল্লাহ দরবারে আল্লাহ আলমীর একটা ফবেন হিজরত করেছিল যেখান থেকে হিজরত করেছিল সেটা ছিল তার বাপের এলাকা সেটা ছিল তার গুন এলাকা যে এলাকা এসে যাওয়ার জন্য যাত্রা করেছিল সেটা ছিল তার নেই এলাকা সেটা ছিল তার ভালো হওয়ার এলাকা যে এলাকার দিকে সে বেশি নিকটবর্তী হবে সেই এলাকার কর্তব্য হবে যদি অপিষ্ঠ এলাকার দিকে সে নিকটবর্তী হয়ে থাকে অর্ধেক পদ করতে পারেনি এখনো সে এলাকার নিকট ছিল আল্লার বিচার অনুযায়ী স্বাভাবিক হিসাব অনুযায়ী আরম্ভ করলো দুই দিক থেকে দুই ফেরেস্তা জায়গা মাপে কত কত ইঞ্চি জায়গা যখন মারতে আরম্ভ করলো উদ্ধের মালিক আল্লাহ আলমী সঙ্গ করে দুটো নির্দেশ জারি করে দিলেন এক নির্দেশ জারি করলেন বচ্চারদের এই এলাকার জমিনের দিকে তুমি সংকুচিত হয়ে যাও এদিকের এলাকার জমা জমিন লম্বা হয়ে গেল একশো হাত জমিন দেড়শো হাত হয়ে গেল অধিককার এলাকার জমিনকে আল্লাহ বললেন সংকুচিত হয়ে যাও হয়েছিল অতটুকু পথ সে নে আল্লাহ বিচার অনুযায়ী ফয়সালা হয়ে গেল ইতিহাস বর্ণিত হলো শহীদ বোহারি মুসলিনের হাবিজে পিতাগুলের মধ্যে কেমন পর্যন্ত আল্লাহর কান্দাদের জন্য অনন্য এক হয়ে কায়ম থাকলো কেমন পর্যন্ত আল্লাহ দিন থাকবে কেমন পর্যন্ত থাকবে, কেমন পর্যন্তের জন্য খারাপ মানুষদের জন্য ভালো হওয়ার রাস্তা খারাপ এলাকা বাধ্য আখড়া বাধ্য এটা হলো হিজরতের দ্বিতীয় প্রকার রক্ষা করবার জন্য যে এলাকায় থাকলে জীবনের ঝুঁকি আছে যে এলাকায় থাকলে তার সম্পদ লঙ্কিত হওয়ার ঝুঁকি আছে সেই এলাকা থেকে নিজের জানকে রক্ষা করবার জন্য যে এলাকায় গেলে তার সহায় সম্পদ রক্ষা হবে এই ধরনের হিজরত করা শরীয়তের মধ্যে বিধিবদ্ধ মোখারা হাজরিন কেমন পর্যন্ত এই হিজরত থাকবে হিজরত কখনো ফরজ থাকে মরণ করে নিয়ে তাদের জন্য আনসারের ভূমিকায় অবতীর্ণ হওয়া তাদেরকে হুসরত করা সেই এলাকার মুসলমানদের জন্য ফরজ হয়ে যায় যেখানে হিজরত ফরজ গুরুত্বপূর্ণ এই হিফরত এবং নুসরতের যে প্রেক্ষাপট আমার এবং তোমার দুয়ারে হাজির আমার এবং তোমার দেশের মধ্যে হাজির হিজরত এবং এই নুসরতের সেই আবার আমরা সকলেই জানি আমার আর তোমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সামান্য ছোট্ট একটা নদী না নদীর অপর প্রান্তে ভূখণ্ড যে ভূখণ্ডের বর্তমান নাম হলো ইতিহাস বলেছে ভূগন্ডের নাম ছিল সাম্রাজ্যবাদী শক্তির দোষরদের স্টেট নামক ইতিহাসের আলোকে আরাকান রাজ্য এই আরাকান রাজ্য এটা মুসলমানদের প্রায় দেড় হাজার বছরের ইতিহাসের সমৃদ্ধের পাঁচশো সাতশো হাজার বছর নয় বরং আল্লাহর ইশো বছরের মধ্যেই এই আলাকারের মধ্যে ইসলামের আগমন ঘটেছিল ইসলামের ইসলামের তারা প্রচার করেছিলেন এবং সে যদি চট্টগ্রাম এবং সেই যে ইসলামের যাত্রা শুরু হলো একে একে তেরো শত বছর হয়েছে সেই ভূখণ্ডের এই তেরো শত বছরের মধ্যে আরো অনেক ইতিহাস রচিত হয়েছে মুসলমানদের এই তেরো বছরের মধ্যে কিছুটা সময় তো এমন ছিল যে সময়টাকে বলা যায় মুসলমানদের সোনার সময় যে সময়টা ছিল মুসলমানদের মুক্ত আকাশে ইসলামের পতাকা উদ্দীন হয়েছিল এই আরাকানের স্বাধীন মাটিতে ইসলামী রাষ্ট্র কায়ে হয়েছিল মুসলমানদের মজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দশো খ্রিস্টাব্দ থেকে মুসলিম শাসক আরাকানকে শাসন করেছিল এই সাড়ে তিনশত বছর আরাকান ইসলামী রাজত্ব ছিল এই সাড়ে তিনশত বছর আরাকানের আকাশে একটা পতাকা উত্তীর্ণ হয়েছিল একদিন দুই দিন নয় সাড়ে তিনশত বছর পর্যন্ত আরাকারের ভক্ত আকাশে পটপ করে উঠেছিল সেই আরাকারে ইসলামী রাজত্বের গোড়াপত্তন হয়েছিল আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য নাম ছিল সুলতান জালানুদ্দিন শাহ একজন ছিলেন শাহজালি আরেকজন ছিলেন সুলতান জালানুদ্দিন মোহাম্মদ শাহ তিনি আরেকজন চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দে তিনি সাহায্য করবেন এবং তিনি সামরিকভাবে সহযোগিতা করবেন আজ থেকে প্রায় পাঁচশত সাড়ে ছয়শ বছর আগের কথা আজ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ এখন চলছে দুই সাল ছয়শ বছর আগের ইতিহাস বলছি সেই যুগে বঙ্গ এলাকার স্বাধীন সুলতান জানান উদ্দিন মোহাম্মদ শাহ একজন দুইজন এক হাজার দুই হাজার নয় পঞ্চাশ হাজার বাংলাদেশের বঙ্গ এলাকার মুসলিম সৈনিকদেরকে সহযোগিতার জন্য আর এভাবে সেখানে ইসলামের রাজত্ব কায়ম ভোর হবার পর তিনশত বছর পর্যন্ত এই আলাগানের মধ্যে মুসলমানদের সোনানি যুগ রচিত হয়েছিল এগারো জন মুসলিম শাসক সেখানে শাসন পরিচালনা করেছেন নির্ভর জন্যাচার তারা সেখানকার রোহিঙ্গা মুসলমানদের সম্পর্ক অপবাদ রাচ্ছে রোহিঙ্গা মুসলমানরা নাকি সেখানকার পরবাসী সেখানকার উদ্বাস্তু বাইরে থেকে বহিরাগত মানুষ সেখানে গিয়ে করেছে এর চেয়ে বড় দুঃখ পরিতাপ লজ্জার বিষয় হলো এই কাজা খুব ইতিহাস আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মুসলমানদেরকে আরেকালে বলে আখ্যায়িত করে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্ত রাখা হয় তখন তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে নাগের মধ্যে তেল দেওয়া রাখি বাংলাদেশ বিরোধী কথা এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী কথা এটা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা এটা সত্যকে নির্মীকারের রোহিঙ্গা মুসলমানরাতে ফেনার মতো ভেসে আসে নাই তারা সেখানে ভারতীয় হিসেবে থাকতে যায় নাই তেরো ষোলো বছর পর্যন্ত চোদ্দ পুরুষের তাদের জন্মভূমি মাতৃভূমি পত্রিতার ভূমিকা দুক রচনা করতে গিয়ে বাংলাদেশ বিরোধী কথা আমার জাতীয় পাঠ্যপুস্তকে তারা অন্তর্ভুক্ত করব ওদেরকে খুঁজে বের করে বিচার মোখার মহাজন ইতিহাস ইতিহাসের মুসলমানদের ইতিহাস সেখানে তাদের বীরদের এবং তাদের হাজার বছরের তাদের জন্মভূমির ইতিহাস বড় দুঃখ এবং বৈতানের ব্যাপার সেই আলাকার মুসলমান এমন বর্বর হত্যাকাণ্ড পরিচালিত হয়নি আজ যে পর্বরতা রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের উপর পরিচালিত হয়েছে প্রশ্ন হলো কি ছিল তাদের অপরাধ রোহিঙ্গার হাজার হাজার নারীদের নিজ করা হয়েছে যদি জিজ্ঞাসা করা হয় কোন অপরাধে রোহিঙ্গার শত শত শিশুরীতে বেসে বেড়ায় যদি জিজ্ঞাসা করা হয় রোহিঙ্গা মুসলমানদের অপরাধ তারা মুসলমান রোহিঙ্গা মুসলমানদের অপরাধ তারা আল্লাহকে কাউকে লক্ষ আল্লা কে রে স্বীকার করবার অপরাধে আল্লাহ নবীর আদর্শকে আটকে ধরবার অপরাধে বাংলার মাটির ভাগ সেই শাহজালার মুজর প্রতি এলাকা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হবে তাদেরকে বিতাড়িত করা হবে তাদের উপর দিয়ে ইতিহাসের বর্বোট হত্যাযজ্ঞ চালানো হবে আর বিশ্ববিদে তারা মুখের মধ্যে পরিচালিত হয়েছে ভাষা ক্ষেত্র করবার মত নয় ভাষা ক্ষেত্র করবার মত নয় শুধুমাত্র এতটুকু পরিসংখ্যান আপনাদেরকে বলি নিজেদের সচককে দেখা আর নিজেদের কর্মে নিজেদের কানে শোনা ইতিহাস থেকে বারো শত সন্ধানে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করবার জন্য রাশিডং এলাকা থেকে বাংলাদেশের নাচ নদী পাড়ি দিয়ে টেকনাফে পৌঁছতে বারো থেকে পনেরো দিন সময় তাদের ব্যয় হয় তারা নিজেরা ভুক্তভোগীরা আমাদেরকে তাদের নিজেদের ইতিহাস বলেছেন যখন আমরা আমাদের এলাকা থেকে গ্রাম থেকে যাত্রা করেছিলাম তখন আমাদের জনসংখ্যা ছিল নারী পুরুষ আবার বৃদ্ধা মোট মত লোক এই বারোশত লোক যাত্রা শুরু করে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশের সীমান্তে যখন তারা প্রবেশ করে নাড়ি দিয়ে বারোশো লোক আসতে পারে নাই দেড়শো লোক তারা পৌঁছতে পেরেছে রাস্তা মুগ্ধ করে যেখানে এবং সামরিক জান তার সদস্য হত্যা করেছে কোথাও বুলেটের আঘাত দিয়ে আর কোথাও তাদেরকে ধা করে আঘাত দিয়ে কুপিয়ে কুপিয়ে কিমা বাড়িয়ে হত্যা করেছে অসংখ্যদের বিরোধী এত রকম হয়নি ঘটনা একটি দুটি নয় অসংখ্য ঘটনা এমন সেই এলাকার মুসলমান নারীরা যখন এসেছে মাত্র দশ বছর সন্তান হলো তার মধ্যে আট নয়টা বিয়ে হয়েছে পাঁচ ছয় বছর সন্তান হলো তাদের চার পাঁচটা একটা হাঁটতে পারে না আরেকটা করে মধ্যে দুঃখ খায় ছ বছর পর্যন্ত সেখানে নিবৃহীত করা হয় জুলুম করা হয় অত্যাচার করা হয় ওদের কোনো মানবাধিকার মতো সেখানে কিছুই নাই ভালো করে যাত্রা করবার অধিকার নাই মায়ানমারের মধ্যে কোনো রোহিঙ্গা মুসলমানের সন্তান জন্ম দিলে সেই সন্তান জন্ম দেওয়ার জন্য থানায় গিয়ে টাকা জমা দিয়ে তার নাম এন্ট্রি করতে হয় টাকা টাকা নয় ভ করে এই কথার জবাবে সেখানকার যে জবাব দিয়েছে সেই জবাব শুনবার পর আমার আর তোমার রোহিঙ্গা বোনেরা বলেছে আমরা সংক্রান্ত নিতে চাইতাম না আমাদের সন্তান লালন পালন করতে বড় কষ্ট হয় আমরা দারিদ্রের সঙ্গে প্রতিনিধি যুদ্ধ করে আমরা বেঁচে থাকি এরপরে যুবকদেরকে কখনো ধরে নিয়ে যায় কখনো নির্বিচারিতাদেরকে অত্যাচার করে কখনো তাদের জানে খতম করে দেয় আমাদের যুবতী মেয়েদেরকে আসবে নির্যাতন করে আমাদেরকে ধর্ষণ করে থেকে মুক্তি পায় আমরা সন্তান গ্রহণ করবার জন্য শুধুমাত্র শারীরিক যোগাযোগ করবার জন্য আমরা সন্তান বক্তের ধারণ করি কি জবাব দিবে হ্যাঁ যুবক তোমার বোন সন্তান কর্ম ধারণ করে নিজের ইচ্ছা উন্নত সভ্যতা হ্যাঁ অধিকারের সভ্যতা তোমাদের মানবাধিকারের তোমরা মানুষ পেশাবজা করতে যদি মারাত্মক রোগী হয় তার সুচিকিৎসার জন্য নাথ নদী অথবা বন্যোপসাগর পানি দিয়ে বাংলাদেশের কক্সেস বাজার অথবা চট্টগ্রামে এসে চিকিৎসা গ্রহণ করতে হয় সেই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে একটা করে একটা সন্তান গর্ব ধারণ করে সেই অবস্থায় একটা সন্তানকে বুকে দুঃখ করাতে পারে না আরেক সন্তানকে গর্বে নিয়ে এক কুমারী এক যুবতী মান আমি তোমার ইজতের হেফাজতের জন্য দশটা সন্তান জন্ম দিয়েছিলাম দশটা সন্তানকে গর্বে ধারণ করেছিলাম হে বাংলাদেশের যুবক তোমার বরির হেফাজতের জন্য তুমি কি করেছি ষড়যন্ত্রের এক নাটক করা হলো নাটকের মাধ্যমে তারা নিজেরাই কিছু ঘটিয়ে কিছু তারা নিজেরা ধর্মে আক্রমণ করে মুসলমানদেরকে কচু কাটা করা হলো মুসলমানরা দলে দলে লাখ লাখ মুসলমান সীমান্তের দিকে যাত্রা শুরু করলো মাত্র দুই মাসের মধ্যে ছয় থেকে সাত লক্ষ সরকারি পরিসংখ্যানিঘর হিটব করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিলাম কোন অবস্থাতেই দিন ছাড়ে না ইমান ছাড়ে না ইসলাম ছাড়ে না রোহিঙ্গা মহাজিল্লা তারা তাদের জীবন দিয়েছে সম্পদ দিয়েছে মাতৃভূমি ছেড়েছে জন্মভূমি ছেড়েছে দুনিযা সব চা পাড়ে নিয়েছে অবলম্বন হিসাবে গ্রহণ করে নিয়েছে ওরা তো হিংস্রত ওরা অত হিংসার দায়িত্ব অঞ্জাম দিল ওরা তাদের ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল মুসলমান হিজরতের পরীক্ষা উত্তীর্ণ তারা হিজরত করেছে তারা ইমান ছাড়ে নাই ওরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত ওদের স্বদেশ ছাড়া লাগতো না ওরা যদি ইসলাম ত্যাগ করত বাড়িঘর ছাড়া না ওরা যদি বৌদ্ধ ধর্ম অবলম্বন করে নিত ওদেরকে না ছেড়ে দিয়ে ইমানটাকে সম্পন করে ইমানের ঐশ্বর্যকে মুখে ধারণ করে লাখো মহাজের রোহিঙ্গারা আজকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে যেই মুহূর্তে এদেশের ইমাম নেতৃত্বে এদেশের দাবাদের গন্তব্যিকের ভাইদের নেতৃত্বে লাখ, লাখ মুসলমান শত শত কোটি টাকা নিজেদের থেকে ব্যয় করে ত্যাগ এবং কোরবানির এক সীমান্ত এলাকায় গিয়েছে আর এদেশের সাধারণ মানুষদেরকে ক্ষেত্রে নেতৃত্বে দিয়েছে কোন রাজনৈতিক দল নয় রাজনৈতিক সাধারণ করেছে বলবো না সেই ইতিহাস আমি বলতে চাই না বিগত পঁচিশে আগস্ট থেকে আজকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত দুই মাস চার দিন অতিক্রান্ত হয়েছে গোটা দ্বীপের প্রান্ত থেকে বালুখালী প্রাণ কুচুপালন প্রান্তে প্রান্তে এদেশের আলম সমাজ রাত এবং দিনকে একাকার করে একের পর এক গ্রুপ আমাদের পক্ষ থেকে যাচ্ছে আমরা ক্ষুদ্র কিছু মানুষ সেই এলাকায় একশোর মতো টয়লেট নির্মাণ করে দিয়েছি তাদের জন্য প্রচেষ্টার উপর করেছি। আমাদের হাত দিয়ে রোহিঙ্গা মহাজনদের সেবা আল্লাহ পাঠবায় করবার তো মহতার মহাজীন এভাবে সারা দেশের আলম সমাজ মুসলমান একটি অশুভ সংকেত আর অশলি সংকেত আরেকটি খারাপ পূর্ববাস আমরা লক্ষ্য করছি সেখানে সেনাবাহিনী নিয়োজিত আছে তারা বরণ করছে কিন্তু উড়ে এসে জুড়ে বসা একটা গোষ্ঠী বাংলাদেশ বিরোধী একটা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধারণ মানুষরা টয়লেট নির্মাণ করেছে সেই টয়লেটের মধ্যে গিয়ে দেখি ব্রাকের সাইনবোর্ড লাগানো তিন দিন আগে টয়লেট নির্মাণ করলাম আমরা যে দেখি ব্রাক সাইনবোর্ড লাগানো চাপ্পল আমরা যে দেখি সেখানে স্টিকার লাগানো দুই টাকার কাজ করলে আট নব্বই টাকা চুরি করেছে এগুলো তারা করে করুক এগুলো নিয়ে কোনো আমাদের আপত্তি নাই আমাদের মূল আপত্তির জায়গা যেটা সেটা হল এনজিও রা সেখানকার বিলান গুলোকে সেই গুলোকে তাদের ব্যবস্থা চালু করবার পরিষ্কার কথা এটাই ধরো আজকে বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে একটি সুদূর প্রসারী নীল নকশা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে কি ষড়যন্ত্র ষড়যন্ত্র হলো এই দেশে বহু আগে থেকেই সেই সারস কান্ট্রি পার্বত্য অঞ্চল ওরা বাছাই করেছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্ট রাজ্য বানানোর স্বপ্ন পশ্চিমরা বহুদিন ধরে দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য প্রথমে নির্যাতন করে ওদের এলাকা থেকে ওদেরকে সেবার এবং নানা ধরনের তাদেরকে আশ্রয় দেওয়ার বাহানা করে ওদের কাছে গিয়ে দরদ জেগাতে শুরু করেছে দরদ দেখাবে ভালো কথা দরদ আসল উদ্দেশ্য নয় তিন লক্ষ রোহিঙ্গা সন্তান এসেছে এই রোহিঙ্গা সন্তান গুলোকে কুশিক ছেড়ে নেওয়াই হলো এদের মহাপরিকল্পনা এটা পরিষ্কার কথা মুসলমান আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এটা বড় চ্যালেঞ্জ মুসলমানের সন্তানদের খবরা স্নাযোগরণ করেছে দুলেটের আঘাত বক্ষে ধারণ করে যার মায়েরা নিজেদের ইজ্জত তুটিয়ে দিয়েছে তাদের সন্তানদেরকে রক্ষা করবার জন্য বাপ হারা মা হারা আপন জন হারা মুসলমান আসামের কান করে দাঁড়িয়েছে কি জবাব দিবেন যদি রোহিঙ্গার একজন শহীদ পিতা আমাকে আপনাকে জিজ্ঞাসা করে আমি তো সাহায্যের জন্য আমরা অতীতেও দেখেছি এখনো আশঙ্কা ব্যক্ত করছি হুশিয়ার বাড়ি উচ্চারণ করে দিতে চাই মাহারা, হারা বাবা যেদিন সন্তানদেরকে দত্তক নেওয়ার নাম করে যদি কেউ আমাদের সংবাদ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার মতো থাকেন আমাদেরকে পৌঁছে দিবেন রোহিঙ্গা মুসলমানের কোন সন্তান অর্থে অভাবে যদি হস্ত ভোগ করে বাংলাদেশের দুই লক্ষ মুসলিম দম্পতি প্রস্তুত আছে প্রতিটি সন্তানকে নিজেদের সন্তান হিসেবে পক্ষে ধারণ করবার জন্য একটা রোহিঙ্গা সন্তান হওয়ার কারণে অথবা দরিদ্র হওয়ার কারণে বাংলাদেশ থেকে কোন খ্রিস্টানের করে তাকে তুলে ধরার ব্যবস্থা করা হয় আমাদের মুসলমানদের সন্তানদেরকে ধর্মান্তরিত করবার সুদূর প্রচারী মিশন নিয়ে কাজ করতে গিয়ে তারা সেখানে হান্ড্রেড পার্সেন্ট সন্তান যাদের বাবারা করেছে ইমানের জন্য যাদের মায়েরা ইজ্জত দিয়েছিল ইমানের জন্য সেই সন্তানদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা থাকবে না স্ত্রী শিক্ষা থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা রোহিঙ্গাদের ক্যাম্পে চলতে পারে না চলতে এই ইসলামকে ধ্বংস করবার প্রশ্ন প্রত্যেকটা মসজিদের সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা কম করে হলো দুই বেলা আকাশ বাতাস মুখরিত করে তুলছে এই দৃশ্য গুলো ইসলামের দুঃশনদের কলিতায় আভাস করে ষড়যন্ত্র করছে পরিষ্কার আমাদের পায় নাম যদি তোমাদের স্কুল করতে হয় সরকারের পারমিশন নিয়ে কি শিক্ষা দিবে সিলেবাস আমাদের শিক্ষা মন্ত্রণালয় দাখিল করে বিশেষজ্ঞ ইসলামিক শিক্ষাবিদে সরকারি অনুমোদন নিয়ে শিক্ষা দাও আমাদের কোন আপত্তি থাকবে না স্কুল ঘর তৈরি করতে হয় আঘাত করা হয় যদি একটা মস্তিদের একটা কুটি উপরে ফেলবার চেষ্টা করা হয় বাংলাদেশের জনতা ক্ষিয়ার থেকে রাখবে করবে সহযোগিতা করবে কোন আপত্তি আমাদের নাই রোহিঙ্গা মুসলমানদের তিন লক্ষ শিশু সন্তান আছে আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশের চিরদিন থাকতে আসে নাই মাথা উঁচু করে তারা যাবেন সেই আরাকানায় ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার যেভাবে সাহসী ভূমিকা পালন করেছে আমরা স্বাগত জানাই প্রধানমন্ত্রী যেভাবে হয়ে যায় সেটাই আমরা দেখতে চাই সেই সঙ্গে সেই সঙ্গে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মায়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে তবে আমাদের আসনটা হল সোজা আঙ্গুলে কি উঠবে না সোজা আঙ্গুলে কি উঠবে না এজন্য দুটি পদক্ষেপ গ্রহণ করা রাখবে মায়ানমার সে শক্তির দশ বাজার এক বাজেও বুঝতে পারে কিন্তু পাক আর্মি বাহিনী যখন জুলুম করেছিল নির্যাতন করেছিল অত্যাচার করেছিল শক্তিশালী হোক না কেন মজরুব যখন দুঃখে চালায় জালিম তখন মজরুবের সামনে মাথা উঁচু করে কথা সাহস ভয় লাগে তাহলে এটা বিশ্ব সংস্থার উপর ছেড়ে যান তিন লক্ষ আরাকানের রোহিঙ্গা মুসলিম শিশু আছে এই তিন লক্ষ শিশুকে এই তিন লক্ষ শিশুকে হাতিয়া তাদের হাতে তুলে দেন তিন লক্ষ বার্মা রোহিঙ্গা মুসলিম শিশুকে ইসলামের আলোকে কোরআনের আলোকে এই রোহিঙ্গা মুসলিম শিশুদেরকে নিয়ে কোন আলাদাই রোহিঙ্গা শিশুদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হিসেবে বাংলাদেশের চেতনা বিরোধী কথা বলে তারা বলে যে রোহিঙ্গার নামে আইসেছে ওদের নাকি বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক হয় নাই যারা যে সমস্ত বাংলাদেশের মুসলমানেরা দেশপ্রেমের নামে কথা বলো তোমাদের দেশ প্রেমের আগে সাহায্য করতে গেলে বলে যেটা বাংলাদেশের জন্য ক্ষতি মোখারাম হাজরিন আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আমরা পেটে পাথর ভাবতে প্রস্তুত কিন্তু যারা আল্লাহর জন্য জুলুম শিকার করে এসেছে মানুষ করবে ঠিক ইনশাল ইনশাল যে দেশের মাটি ষোলো কোটি মানুষকে ধারণ করতে পারে যে মাটি থেকে আল্লাহ মানুষের নিজেকে ফয়সলা করতে পারেন যে দেশের মানুষ নতুন বেঙ্গল টাইগার হিসাবে যে দেশ আজকে লাভ করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা আরো দশ লক্ষ মানুষকে তাদের মতো করে সুযোগ দেবে ইনশাল্লাহ এতে সেটা ভিন্ন কথা দু সঙ্গে কোন বৈপরীত্য নাই কথা ঠিক যারা এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বাংলাদেশের নামে মানবতার বিরুদ্ধে যারা কথা বলতে যায় তারা প্রকৃত দেশের কল্যাণকারী লয়। জাতির কল্যাণকারী নয় তারা দেশ এবং আল্লাপকে মুসলিমার এই নির্যাতনকে বন্ধ করবার জন্য গোটা বিশ্ববিবেক্লাপাক জাগ্রত হওয়ার বিশেষ করে উন্মতমাকে সাজা হওয়ার চলবে আল্লাহাকেন আলমিন سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم سل على محمد النبي دمي وعلى آله وسلم تسكينا ربنا في الدنيا حسنة وفي الله في رتيح حسنة وقنا عذاب النار رب رفلنا ذنوبنا وففل عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله معبود أبقى العالمين ইয়াল্লাহ উন্মত মুসলিমকে হেফাজত করুন উন্মতের উপর অল্লাহ কে রাহু পরমান ইয়াল্লাহ বিশেষ করে ইয়া আকারের রোহিঙ্গা মুসলিমদেরকে ইয়াউল্লাহ আমাদের সলেহের নামীতে সমস্ত নির্যাতন